ওয়াহব ইবনু কায়সান রহমাতুল্লা আল্লাহতে বর্ণিত তিনি বলেন সিরিয়াবাসীরা ইবনু জুবয়ারকে ইবনু জাতান নিতাকায়ন বলে লজ্জা দিত আসমা রাজি আলাহ তাকে বললেন হে আমার প্রিয় পুত্র তারা তোমাকে নিতাকায়ন বলে লজ্জা দিয়েছে তুমি কি নিতাকায়ন অর্থাৎ দু কোমর বন্ধ সম্বন্ধে কিছু জানো আসলে তা ছিল আমারই কোমর যা দুভাগ করে আমি এক অংশ দিয়ে হিজরতের সময় রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর খাবারের থলির মুখ বেধে দিয়েছিলাম আর অপর অংশ দস্তরখান বানিয়ে দিয়েছিলাম এরপর থেকে সিরিয়াবাসীরা যখনই তাকে নিতাকায়ন বলে লজ্জা দিতে চাইত তিনি বলতেন তোমরা সত্যই বলেছ আল্লাহর শপথ এটি এমন এক অভিযোগ যা তোমা থেকে লজ্জা আরও দূর করে দেয়